بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وان عقبه بن عامر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفاره النذر كفاره يمين رواه مسلم وزاده الترمذي فيه اذا لم يسمه وصححه والابن داود من حديث ابن عباس مرفوع من نذر نظرا لم يسمه وَلَمْ يُسَمَّ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَظَرَ النَّظْرَ فِي مَعْصِيَةٍ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَمَنْ نَظَرَ نَظْرًا لَا يَتِقُ فَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ وَإِسْنَادُهُ صَحِيحٌ إِلَّا أَنَّ الْحَفَاظَ رَجَّهُ وَقَفَهُ وَلِلْبُخَارِيِّ مِنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا وَمَنْ نَظَرَ أَيَاسِي اللَّهُ فَلَا يَأَسِ وَلِـ مُسْلِمٍ مِنْ حَدِيثِ عَمْرَاءَ মহানাল্লা সমস্ত সালাত সালাম নাজনী সালামের উপর আমাদের আজকে জুম্মাড়ে সওয়াল মাসে ধারাবাহিক আলোচনা এশার সালাতের যে চলে কয়েক বছর ধরে আমরা এখন শেষের দিকে রমজানের আগে দর্শ ছিল যেখানে থেমেছিলাম মানত সম্পর্কে মানত সম্পর্কে আর ইনশা আল্লাহ দুটি আলোচনায় হাদিসগুলি শেষ হবে আজকে দ্বিতীয় বর্ণিত। তিনি বলছেন যে রসুল বলেন কফিনের কফ হচ্ছে কসমের কফ মত মান্নের হচ্ছে। আছে কখন কা আছে মান্ন যদি পুরা না করতে পারে অথবা পুরা করা না হয় শরীয় কারণে যায় না না যায় মান্য मान क्या करते मान पूरा करते हमामाई हराम क्षमतार बतायलास्तारित आदिगुल छोट छोट्ट कैकटी हादीस रही एक ही विषय सम्पर्कित আমরা আলোচনা করব এমা মুসলিম হাদিসে বর্ণনা করেছেন এমাম তির মিজি রাহেমাহুল্লা ওই হাদিস বর্ণনা করে একটু আর বাড়িয়েছেন তা হচ্ছে মানে সাহাবি থেকে বর্ণনা করেছেন মানতের কাফার হচ্ছে অসমের কাফারা যদি সে সেটা নির্ধারণ না করে সেটা নির্ধারণ তার দেবেন মান্যতা আপনি যদি নির্ধারণ না করেন এজ আলামে সেটা নাম নিয়ে যদি উল্লেখ না করা হয় তাহলে এমনও মানত হয় যেটা অস্পষ্ট হয় মাননতের চারটি প্রকরণ আছে ইনশা আল্লাহ তালা বর্ণনা কর তার মধ্যে একটি হচ্ছে অস্পষ্ট মানত। আল্লাহর মানত আদায় করা ফরজ। কি মানত মানুষ গরু দেবেন না খাসি দেবেন না খাত সলাতের মানত না সৈয়া আমরোজার মান্যত না একটা হজের মান্যত না উমরার মান্যত না এতে কাফের মান্য যে কোন নেকির কাজের মান্যত হতে পারে এতটা আমি আমার ওপর দান করা এত টাকা এই জিনিস না উল্লেখ করেনিস শুধু মান্ন বলেছে তাহলে দিবে কি সুবিধাবাদী হলে দশ টাকা দিচ্ছি আর ওর কাছে লক্ষ টাকা ডিমান্ড করা যেতে পারে এক লাখ টাকা সমাধান হচ্ছে কসমের কাপড় কাপড় ব্যাস অমান তাহলে একটা অবস্থা হচ্ছে মান্যতের ধরণ বা পরিমাণ বা যে বিষয়টি মান্য সেটা নির্ধারণ করে উল্লেখ করেনি কি মানন শুধু মানন বলেছে মত তাহলে সেটা যেহেতু আদায় করা সম্ভব না কি আদায় করবে সেজন্য সেটার হচ্ছে কসমের এক দ্বিতীয় কাপা আসিয়া কে গুনহার কাজে যদি মানন করে এই মান্যতের ক্ষেত্রে আর কথা বলে দি যে মান্যত আমাদের দেশে সাধারণত মানুষ এভাবেই করে বা এই আজকালকার যুগের লোকেরা বেশিরভাগ এরকম করে যদি আরবরা আমাদের চেয়ে বেশি বুঝে বিষয়গুলি সেটা হচ্ছে আমার এই কাজটা যদি হয়ে যায় তাহলে কি করব আমি যারা বেদাতের সিরকি আঁকিয়ে লোক আমার যদি ছেলেটা চাকরি পেয়ে যায় তাহলে মাজারে আমি একটা খাসি জমা করবো ধর না হারাম পার্থক্য নেই মন্দিরে দান করা আর মজারে দান করাই একই জিনিস কি করবে তাহলে যখন গুনহার কাজে মানত করেছে তাহলে কসমের কাফারাতফারা তুই আমি কসমের কাফারা দিবে অমান্না জারান্না বহু তৃতীয় হচ্ছে এমন কোন মানত করেছে যে তা করতে করতে সক্ষম নয় সেটা পাঁচশো টাকা বেতন হ্যাঁ ক্লিনারের সে যদি মানত করে যে আমি দশ হাজার গ্যাল কি করব দান করব যদি এরকম হয়ে যায় আমার অথবা আমি ওর বহজ ফরজ নাই আর ও সংসার চালাতে পারে না আমি একটা হজ করবো হজের মানন করে এমন কোন মানত যদি করে যেটা তার দ্বারা করা সম্ভব নয় কেউ যদি করে এরকম অপারগত মানত আছে এমন দেশে গিয়ে আমি না আপনার জন্য এমন কোন যদি মানত করে যেটা করতে এসে সক্ষম নয় তারও হচ্ছে কসমের কাপড় मानी असाधारण माना द्वारा सम्भव नक्ष आदाय तब्दुल्बास हादीशी के সেটা তার পক্ষ থেকে হইতে পারেন অবশ্যই তিনি রসুরুল্লাহ সাল্লাহ ইসলাম এই ক্ষেত্রে জ্ঞান পেয়েছেন নিজের পক্ষ থেকে সম্ভব নয় বলেন কোন কথা পার্থ বিষয় ভিন্ন পার্থি বিষয়ে নিজের মত পোষণ করতে পারে মানুষ দিনের ব্যাপারে কোনো সাহাবির পক্ষে নিজের পক্ষ থেকে না শুনে না আল্লাহ না আল্লাহ আসিহি আল্লাহর না করে গোনার কাজের মানত করেছে তাহলে গোনার কাজ করবে গোনার কাজ শির পারে গোনার কাজ বিদাত পারে আমার ছেলেটা যদি সৌদি আরব চলে যায় একটা মিলাদ দিব মিলাদ মহফিল করোষ্ঠানের অনুষ্ঠান করা এটা তো সবাই হারাম বলবে এরকম মজ যদি করা যায় এরকম শিক্ষা দেওয়া যা তার তো কোনো দ্বন্দ্বই নেই তাই যে খবর মাজারে সেটা করছে সেও च गईरा मजारे ठीक है तो हराम कर ढोल ढाक तो क्या बोलने फैतना छड़ा जरा एरक ध्यान धारणारे ओक्य नष्ट जीत फाटल धरा एक কারণ সিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে বলছেন তাহলে তার অন্তরে রোগ আছে সে ইসলাম বুঝেনি অত অন্তরে কি দলিলের ভিত্তিতে তৌহির সন্ন্যার ভিত্তিতে সহি মানে গ্যাদারিং নয় বেশি সংখ্যা না এক মানে হচ্ছে ভিতটা মজবুত মজবুত ভিত্তির উপর স্থাপিত করা কিছু এটা এই ঐক্য অবশ্যই কাম্য তারপরে আমাদের মাঝে দ্বন্দ্ব থাকা সত্ত্বেও যখন কাফেরদের বিরুদ্ধে কুফরি শক্তির বিরুদ্ধে যখন আমাদের কোন সমস্যার সৃষ্টি হবে তখন আমরা মুসলিম হিসাবে বেদাতির সাথে এক হইতে হবে যে সমস্ত যত দল উপদল আছে তাদের সাথে হবে এই মন মানুষিকতা অবশ্যই থাকতে হবে কারণ ওরা আমাদের সবার শত্রু এই বিষয়গুলি যার ফলে সবকে এলোমেলো করে ফেলে জি কিন্তু ঐক্য মানে আমরা শির সম্পর্কে সাবধান করব না বেদাত সম্পর্কে সচেতন করব না কোরআন হাদিসের কথা বলবো না তৌহিদ সুন্নতের দিকে ডাকবো না আমরা মানুষকে শিক্ষা দিব না এটা ঐক্য নষ্ট হয় তো ঐক্য অনেকে বুঝেনি ঐক্য মানে সংখ্যা বাড়ানো নয় ঐক্য মানে আল্লাহ এবং রসুলের দিকে চলে আসা দিকে চলে আসা কোরআন মাহাদিসের দলিলের দিকে চলে আসা ক্ষেপে ওতে কাফারার কথা উল্লেখ নেই কিন্তু অন্য হাদিসে যেমন ইভিন আব্বাস বর্ণনা করছেন যেটা আবু দাউদে আছে তাতে কাফারের কথা আছে তারপরে সহি মুসলিম আছে মান্যতের কাফারা হচ্ছে কসমের কাফারা তিরমিলিতে আছে তাই না তো সুতরাং যদি মানন করে না এরকম কোন মানত করে অথবা হম অস্পষ্ট মানত করে তিনটি অবস্থা এইরকম ক্ষেত্রগুলিতে কি করতে হবে কাফফারা পুরা করা সম্ভব নয় সেই জন্য কসমের সে মুসলিম আছে ইমরান রাজি আল্লাহিতা গনার জন্য মানত করলে সেটা পুরা করা চলবে না যাবে না এখন মানন গুলি শোনেন এই হাদিস দ্বারা বিভিন্ন রকমের মান্য सम्पर्काम जिन तो कतान दीबर दान खाइर हाँ नमज पढ़व जो एक না হজ না জাকাত না তান খাত না সেটা এতেকাফ না আর কিছু না আমি আমার মুসলিম ভাইদেরকে খাওয়াবো উল্লেখ হইতে হবে অস্পষ্ট মান্লা আদায় করা ফরজ আমি ফরজ করে নিলাম আমার দায়িত্বে মান্য থাকলো আরে মান কি থাকলো কিছুই তো উল্লেখ করেন নাই এটা একটা मानता मानल स्वार्थ पुरा हर क्षेत्र में मान्यार्पर्क नहीं दायित्व एक मान्यता दायित्व निल्कुल আমার ওপর মান্যত আমি ফরজ করলাম যে আমি শুক্রবারে এসার সলা পরে যে ভাইরা আসে তাদের সবাইকে খাবো কিন্তু বললেন কথা বললেন না আমাদের যেটা সাধারণ মানুষের আহ সেটা হচ্ছে যে আমার যদি এই কাজটি হয় তাহলে খাবো এরকম করেনি ওটা হচ্ছে মোয়াল্লাখ মানত কোন কাজের সাথে সম্পৃক্ত করিয়া মান্যত করা হচ্ছে এই কাজটা হইলে করবো তাহলে ওই কাজটা যদি না হয় তাহলে যদি কেউ বলে লোক আমার উপর মানত ফরজ ইন ফালতু কাজ যদি আমি এরকম কাজ করি আমি যদি এরকম কাজ করি তো মান্যত করা ফরজ আর করে ফেললো সেটা করতে চাইনি আমি এরকম করব না যদি করি তো মান্ন খরচ যখন করে ফেললো সে কাজটি করতে পারলো না দ্বিতীয় মানন হচ্ছে কোন গুন মান করল যে কোনো গুনা হইতে পারে যে কোনো গুনার কি করল মানত করল नेता तराम सबा मद खबर मद खाइए जी मदे आ ভারতে মুসলিম নেতা এলাকার আর ছিলে তো হারামের শেষ থাকে না নারী পুরুষ একাকার অশ্লীলতার মানে কি বলবেন লজ্জা কর অবস্থা আর ঢাক ঢোল বাজনা সব তো হারাম তো আছে আমার এই কাজটি হয়তো এই কাজ করবো এইরকম অধিকাংশ মানন ধর্মীয় ধর্মীয় রঙেরঞ্জিত থাকে এই ধরনের খুব কমই থাকে এগুলো উদাহরণ বুঝার জন্য দিলাম কারণ আমাদের দেশের লোকের আঁকিটা তো সহি না অধিকাংশ লোকে যার ফলে যদি আল্লাহ যদি কাজটি করে দেয় তা আমি আমি যাবো যাবো মাইজ ভাণ্ডার দরবারে যাব আজমের শরীফ যাবো বাংলাদেশ থেকে আজমির আছে কি জন্য বলছে আমি মানন করেছিলাম আজমির শরীফ যাওয়ার বুঝলেন নেঘরাম সিরকি সফর এগুলো সিরকি সফর যেখানে সিরকআ যেমন তোমার যদি আমার এই কাজটি হয়ে যায় তো এই রমজান রোজা রাখবো না অথবা নামাজ পড়বো না আপনাদের কে আজব লাগছে না কিন্তু বাংলাদেশের এক তার মরিতা দিচ্ছে তুমি মৃত লাশকে উল্টা পাল্টা করলে যেমন কোন সারা শব্দ করে অত ক্ষমতাই নেই কি সারা শব্দ করে তেমনই তুমি মরা লাশের মতো পিস সামনে কথা বোঝা গেছে যদি আমার মরিদ হইতে চাও ওকে घंटार आलोचना अबक हो जाए अंध हुए पढ़े ना दूचारी तुम्हारा আল্লাহকে পেয়ে যাবে তো যে কে পাওয়ার জন্য প্রথম ওজিফ হচ্ছে যে ওরিকা দেখি যদি এটা মেনে নিতে পারে তাহলে তো অন্ধভক্ত আর না মতো না আমি মুরিদ হই আর না হই আমি ामा जा, जा, जी जी हाँ कि मानुष अने समय भर छाड़ा जान प्रस्तुत আমি খোজের নজ পড়ব না হইতে পারে যখন সে ফরজ ছাড়ার অথবা কোন গণা করার মান্যত করেছে তো মানত পুরা করতে পারবে शारिक मान जेट তার শারীরিক অবস্থা বলছে জানব না যাবো হেঁটে হজ করবো দাম থেকে হাসছেন এরকম মানত করেছিল জি হ্যাঁ হাদিস আসছে জি আল্লাহ বলছে হাঁটো মান্ন করে তা হেঁটে হজ করো নাকি এইখান থেকে হাঁটতে লাগো নাকি না কোনো সব না এই যে এক শ্রেণীর পাগল গুলো আসছে সাইকেলে গত বছর ব্রিটেন থেকে সাইকেলে বাংলাদেশ থেকে কোন সবের কাজ না এগুলো দুনিয়ার মানুষ দুনিয়া দারদের কাছে দুনিয়াদার লোকের রেকর্ড করার উদ্দেশ্য রেকর্ড করাচ্ছে যাদের কাছে তারা দুনিয়াদার আর যেই ব্যক্তি এইরকম হজে আসছে সেও দুনিয়াদার কোন দিনদার লোক কাজ করতে পারে না আল্লাহ আপনার এবং তোমার আমলের কোয়ালিটিটা কত সুন্দর আছে আমল তহিদ কেমন আছে ইখলাস কেমন আছে আর সন্নত কেমন আছে সন্ন্যতের অনুসরণ কেমন আছে এইটা হচ্ছে কোয়ালিটি কত সুন্দর করে আপনি হজটা আদায় করলেন আপনি প্লেনে যান আপনি আরো দ্রুত কিছুতে চলে যান আপনি যেইভাবে যান কবিরা এমন মানত করেছে যে বড় কষ্টকর তার জন্য সামান্য কষ্ট তো হইতে পারে আপনাকে যদি পাঁচ হাজার রিয়াল দিতে হয় তো কষ্ট তো দুই মাসের বেতন ধরেন চলে গেল কষ্ট কিন্তু এটা ওইরকম কষ্ট নাই আমি পারব না এই ক্ষেত্রে চলবে না আপনি দুই মাস তিন মাসের বেতন দেন কিন্তু আপনি এমন মানত করেছেন যেটা বড় ধরনের কষ্টকর আপনার জন্য সেটা হচ্ছে এবাদত শারীরিক এবাদত স্থায়ী অথবা নাফা কাতমিমালী বাঁহেজা অনেক টাকা পঞ্চাশ হাজার রিয়াল এক লক্ষ রিয়াল চার দু হাজার রিয়ে বেতন অনেক টাকার ব্যাপার এলো অনেক কষ্টকর তার জন্য ফ্যালি কফারাত তখন সে কসমের কফারাত সে কসমের ফাঁকা দেব চতুর্থ মানন হচ্ছে নজরুত্তাবার নেকির কাজের নেকির কাজের মানন করলে তো কোন সমস্যাই নেই আর একটা হচ্ছে জায়েজ মানন করলেও অসুবিধা নেই জাহেজ মানন করেন আপত্তি নেই আর করতেও পারছেন করতে সক্ষম জাহেজ মান্ন করেন কিন্তু নেকির হলে তো কোনো অসুবিধা নেই নেকির মানত কেমন কাজ সালাত সালাতের মানত করেছেন সম শ্যামের মানত রোজার মানন করেছেন হাজম হজুমার মান্যত করেছেন অথবা এমনি জন্য আমি আমার উপর এই বছরের খরচ করছি আবশ্যক করেছি নিজের থেকে শুরুতে বলেছি মান্ন কাকে বলে যেটা আল্লাহ আবশ্যক করেন সেটাকে নিজের উপর আবশ্যক করে না আল্লাহ আপনার বিধিবদ্ধ খরচ করেননি আপনি নিজের কি করেছেন খরচ করে হজে যেতে পারছে না বা হজ করতে পারছি না আপনি হজের বা উমরান মান্ন করেছেন পুরা করা ফরজার মুখ নামাজের নামাজের ক্ষেত্রে কোথা আমি নামাজ পড়বো অথবা আমার এই বালা মসিবত যদি দূর হয়ে যায় যেমন আমার এই কাজটি হয় তাহলে কাজ করব বলি তেমনি আমরা অনেক সময় মানন করি বা আমাদের ভাই বোনেরা করি যে আল্লাহ আমার ছেলেটা যদি ভালো হয়ে যায় হ্যাঁ বা আমার বাবা অসুস্থ অবস্থা রয়েছে আল্লাহ যদি দূরীকরণের ক্ষেত্রেও সেটা হইতে পারে যেমন কোন লোক বলে ইনসাফ আল্লাহ মারি আল্লাহ আমার রোগীকে যদি ভালো করে দেয় আউসাল আলী আল কায় যে ধন সম্পদ আমার হাতছাড়া হয়ে গেছে তারপরে বাহানা শুরু করেছে তাহলে আমি তার ফিফটি পারসেন্ট দান করে দেব বা এত করবো বা এই করব যেটা করবে সেটা করতে হবে চলেন তারপরে এগারোশো ছিয়ানব্বই নম্বর হাদিস ওকবাবিনা থেকে মানত করেছে যে বাইতুল্লা যাবে খালি পায়ে হেঁটে হাফিয়াত হেঁটে তো যাবে যাবে তারপরে খালি পায়ে মদিনা থেকে মক্কা হেঁটে যাওয়া এত সমস্যা না মুশকিল না হ্যাঁ দশ বারো দিনে যাওয়া যেত ঠিক না কিন্তু হেঁটে হজ এগুলো সবের কাজ হতো যদি নবীলাম এই লোককে বাইক মহিলাকে স্বীকৃতি দিতেন যে হাঁটো আল্লাহ রাসুল আল্লাহ আমাকে আমার বোন নির্দেশ দিল যে আমি যেন রসুরুল্লাহামকে এই ফাতোয়াটি জিজ্ঞেস করি মাসলার জিজ্ঞেস করি ফার্স্ট অফিসামকে মাসলা জিজ্ঞেস করলাম যে কি করব আমার বা বোন এরকম মানত করেছে যে খালি পায়ে হেঁটেছে কি করবে বেতুল্লাহ যাবে জিয়ারুত ফা নবীলা বললেন ঠিক আছে হাঁটা সম্ভব তাহলে হাঁটা কষ্ট অবশ্যই উঁটের ভিড়ে গেলে একটু আরাম চেপে যা কিন্তু খালি পায় না বোখারি মুসলিম মুসলিম বাক্য গুলি সাহেব মুসলিম রয়েছে কষ্ট দেওয়ার কাজ করতে চান না তোমার বোন হত ভাগা হোক অথবা সে কষ্ট ইচ্ছা করে উজু করতে পারছেন না তেমন করেন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না বসে পড়েন বসিয়া পারছেন না শুয়ে পড়েন সফরে কষ্ট হবে সুতরাং চার বিশিষ্ট সলাদ কসর করে দুই রাকাত পড়েন বার বার করে উজু করা হবে সেই জন্য হচ্ছে বেদিন ফাঁসেকদের কাছে মরহা, হ্যা তাকে বলো ফালতাকের সে যেন ফালতাকতামের তাকতামের তো খেমারের অর্থ হয় ব্যবহার করা সেজন্য বলতে সে যেন বাহানে গোটা রাস্তা হেঁটে যাবে না বাহানে চড়ুক জান কালাম তুই হয়ে যাবে অথবা সে চাই যে মাঝে মাঝে আমি বাহানে চড়ব মাঝে মাঝে হাঁটব কোন অসুবিধা নেই যে খালি পায়ে আর গোটা রাস্তা হেঁটে যাব। এই কষ্টকর মানত করেছে এই মানত পুরা করা সম্ভব নয় সেই জন্য সে যেন তিন দিন সে আমি রোজা রাখে কেন কসমের তাহলে আমরা খোলাসা জানলাম যে মানত যেখানে পুরা করা সম্ভব নয় হয় অস্পষ্ট মানত না হয় পাপের মান্যত আর না হয় কষ্টক হ্যাঁ কষ্টকর শক্তি সামর্থ্যের বাইরে মানত করা হয়েছে তাহলে মানত পুরা করবে না আর কসমের কাফারা দিয়ে এটা হচ্ছে আরম্ল মত তিনজন এমাম তারা ওই বোখারি হাদিসটাতে রয়েছে যেটাতে কাফারের কথা উল্লেখিত নেই যদি নাফারমানি করার মানত করে তাহলে নাফারমানি করবে না কিন্তু মানত আছে নাই হ্যাঁ না কিছু নেই তোরা করতে পারলে করবে আর না হলে কাছে তাদের মত কসমের কাফারা কি তাহলে জি হ্যাঁ কে বলতে পারেন দেখি হ্যাঁ আল্লাহ নিয়ত করে কসম করে নেচে ওর উপরে অটল তাহলে তোমার সাকিন প্রথম হচ্ছে ধারাবাহিক আছে আগের গুলো পারলে নিচে নামা যাবে না मीन आउसा माथु तेम आ खबर देवें तो कम मध्यम श्रेणी গোলামটা তো নেই গোলামটা থাকলে তিনটার মধ্যে তাহলে এখন দুটোতে প্রথম যেটা হবে প্রথম রোজাতে গেলে হবে না হলে হবে না প্রথম কি কোথায় যেতে হবে দশ মিশে খাবার দেবেন একশো থেকে দেড়শো রিয়েন দশ সিরিয়ালে একটা লোকের খাবার বা পনেরো রিয়াল ধরেন মধ্যম খাবার খরচ করা তার জন্য কাপড়া দেওয়া মুশকিল তাকে বলবো যে তুমি রোজা রাখো তিন এই জন্য আল্লাহ বলছেন ফেমিয়া যে কেউ যদি না পারে দশ মেসিকে খাওয়াইতে পারে না দশ মেসিকে কাপড় দিতে পারে না আর গোলাম তো নেই আজকাল বা গোলামের দাম তো অনেক ধরনের গোলামের দাম তা পালন করবে যা লেখা কাছে এটি হচ্ছে তোমাদের অসমের কাফারা যখন তোমরা কি করবে অসম করবে আরেকটি কি এগারোশো তিনি বলেন তিনি সরোদার তিনি রসুলামকে মাসলা জিজ্ঞেস করলেন একটি মানতের ক্ষেত্রে যে মান্য তাঁর মায়ের ওপর ফরজ ছিল মানত পুরা তো উনি করতে পারছেন না তাহলে মানত এমন ছিল যেটা এমাদতের মানব যেটা তাকে করতে হয় ফাঁকাল একে সেটা তার পক্ষ থেকে পুরা করে তার পক্ষ থেকে পুরা করে দাও তাহলে এই মানিটা ছিল রোজা নিজেও রাখা যায় আবার অন্য বদলি রোজাও রাখা যায় বদল রোজা ওয়াকিল ইদ খান গোলাম আজাদ করা ছিল নিজেও গোলাম স্বাধীন করা যায় আবার তার পক্ষ করা যায় ওয়াকিলা সাদা কার দান ছিল তো সেটাও করা যায় তাই उत्तराधिकारी धन सम्पदे भाग पा जबिफिट आते जरा कि আশা রাখে তাদেরকে শরীয়তের বেশ কিছু বিধানের ক্ষেত্রে কষ্ট দেওয়া হয়েছে যে এই দায়িত্ব সবসময় শুধু মজা নিলে হবে না মজা নিলে কিছু করতে হয় এই মরণ একটি হাদিস রয়েছে মন মাতা সিয়াম কেউ যদি মৃত্যু বরণ করে আর ওর ওপর রোজা থেকে যায় রোজা পাখির থেকে যায় সামা আনহু ইহু অলি মানে এখানে ওয়ারিস উত্তরাধিকারীরা কি করবে সে রোজাগুলি রেখে নেবে কিন্তু এই রোজাগুলি কি ধরনের রোজা রোজা দুই রকম শ্যাম দুই রকম এক হচ্ছে ফরজ তোর করতে পারেনি পারেনি সকাল মশায় ছয়টা রোজা ছিল করতে পারেনি মারা গেছে তো করতে হবে না হয় রমজানের ফরজ রোজা ফরজ শ্যাম আর না হলে আরেকটা একটা ফরজ শ্যাম সেটা হচ্ছে মান্নের শ্যাম মান্নের শ্যাম तब रोजाईक सतर्कत मूलक हाँ मृत व्यक्तर पक्ष दायित्व पालन कर फतुआ टीट ठीक अल्लाह आलम ইফতলাফুল কোন রোজাই পুরা করার দরকার নাই ও মারা গেছে সময় সুযোগ পায়নি সময় সুযোগ পেলে করত পাইনি মারা গেছে মারা গেছে চলে গেছে রমজান মাসে অসুস্থ ছিল আর তারপরে মারা গেল ধরেন तीन जनर मत इम छहमद छा तीन इमाम मैं अबू हानी मालिक और शाफी तीन द्वितीय नजर মানতের শেয়াম রোজা হইলে এই ফত্যটি মশুর রয়েছে কারণ আহমদের মতটি এখানে বেশি প্রাধান্য দেওয়া হয় ওহ মজাব আহমদ ইমাম আহমদ রহমার এটি মজহাব তৃতীয় মত হচ্ছে মানতের রোজাও পুরা করতে হবে মৃত ব্যক্তির ছুটে থাকলে আর ফরজ রোজাও পুরা করতে হবে যদি তার উপর সেটা ফরজ হয় আহল হাদিস মানে যারা মহাদিস অথবা হাদিসের অনুসারী যারা হাদিসের আলোক ফটুয়া দিয়েছেন কারণ ওই হাদিসে ভেঙে বলা হয়নি মানে মাতাওয়ালি সে আমিও কোন লোক যদি মারা যায় আর তার উপর রোজা থেকে যায় বকিয়া রোজা তাহলে তার উত্তরাধিকারীরা রোজাগুলি রেখে নেবে যেহেতু ভেঙে বলা হয়নি সেটা শুধু মানত না ফরজ না দুটোই সুতরাং যেকোনের ফরজ হোক রাখতে হবে এই নেকি মাইয়াত কে পৌঁছিবে এই নেকি মাইয় পৌঁছিবে মাইয় ওইসব নাকি গুলি পৌঁছিবে যে ক্ষেত্রে দলিল আছে আমাদের কাছে দলিল আছে যে দোয়া পৌঁছবে তার পরের দোয়ার চাইতে ঘরের দোয়া অনেক শক্তিশালী কিন্তু আমাদের দেশের জনগণও বুঝে না আর আলেম সমাজ বুঝেনা যে হুজুর না হলে বাবমার জন্য দোয়া হবে না অথচ নবিস্লাম শেখ বলেননি আলেম বলেননি যুগে এরকম ছিল না যে পরকে দিয়ে দোয়া করে না বাপমায়ের জন্য আর পৌঁছিবে কি সাদা কাহ সবাইকে পৌঁছিব আপনার নাকি ইশালে সব আছে ইসলাম এইগুলো মানে ইশালে সব মানে নাকি পৌঁছানোর ব্যবস্থা এইগুলো আছে শরীয় সম্পদ মৃত ব্যক্তি জন্য করনি একটা আলোচনা আমার অনেক পুরাতন আজকে পনেরো সতেরো বছর আগে নয় অনেক আগে করেছিলাম তাতে পজিটিভ আলোচনা কোন কোন গুলি করতে পারবেন নেগেটিভ যেগুলো করতে পারবেন না বেদান্তি কাজ আর আমাদের দেশের মানুষ ব্যাপারে এগুলোতে সতর্ক করা হয়েছে এইরকমই আছে হ্যাঁ ক্ষেত্রে ব্যাপক কথা কিন্তু আপনি ইসলামিক সেন্টার করে দিলেন ইসলামিক দিলেন জনকল্যাণমূলক যে কোনো কাজ করে দিলেন কোন গরিবের বাড়ির আপনি বাড়িঘর তৈরি করে দিলেন বাথরুম তৈরি করে দিলেন আপনি পর্দা হেজাবের ব্যবস্থা করে দিলেন আপনি কাউকে বোর খা দিলেন যা করেন আপনি সাদাকার মধ্যে সবকিছুই সময় আর আরেকটা হচ্ছে হজ বা উমরা হজ উমরা করে আপনি পৌঁছে দিতে পারেন হজ উমরা করে নেই বরং মৃত ব্যক্তির জন্য আপনি তাকে নেকি পৌঁছাবেন তার জন্য এক সফরে একটা উমরা করবেন আপনার উমরা আগে করার পরে আপনার হজ আগে করার পরে এই নয় যে গিয়েছি সকালবেলা গিয়ে বাস থেকে নামলেন দুপুর করলেন একটা বছর আগে তখন তখন বাসে যেতাম তো বাসে এসার সময় বাসে উঠার জন্য এসেছি লোকগুলো সকালে বাসে নেমেছে সকাল নামতে নামতে এগারোটা দশটা এগারোটা হয়ে গেছে ওকে একটা ওমরা করতে অন্তত দুটা বেজেছে তারপরে এসার সালাতের পরে তো ছুটে ওইখানে তো এসার নামাজ আসছে তো একজন বাংলা ভাষী আছে বাংলা ভাষী জিজ্ঞেস করছি এমনি মানে রসিকতা করে আমি জিজ্ঞেস করছি আমি জানি না যে এতটি ওরা করেছে আমি আইডিয়া জিজ্ঞেস করছি কয়টা ওমরা করলেন বলছে যে হুজুর বেশি পারিনি পাঁচটা করলাম এত কষ্ট আল্লাহ চান না আপনার সন্ন্যতি অল্পই যথেষ্ট আর বেদাতি কাজ গাড়ির গাড়ি কাজ পাহাড়ের মতো কাজ কবুল হবে না জি ওলাহ বেশি বেশি তো করেন অত যদি করতে চান বেশি বেশি তো আচ্ছা তফের ক্ষেত্রে মানুষের সাথে করেছি অনেক বছরই আহ তো হজ আহির সাহেব এসছে এসার পরে মাছা জিজ্ঞেস করে তখন বুঝতে পারি বিষয়গুলো বলছে যে আমি প্রতিদিন দশটা করে তফ করি আমার জন্য আমি নতুন কারণ কেনই বা আমি এখন তফ করবো নফল তফ আমি বসে বসে কোরআন তেলা করব বসে বসে ধোয়া করবো বসে বসে নামাজ পড়বো আমার এবারত মেলা এবাদতের সুবিধা আছে যেখানে কাউকে কষ্ট দিলাম না আমিও নিজে কষ্ট করলাম না দশ বিশটা করে তফ করেছে এক লোক এসে বলছে আমি এই হজ মৌসুমে হজের আগে অথবা পরে দেখা আরো বেশ কিছুদিন থাকে বলছে আমি একশো টা তফ করেছি অথচ সেই কে যদি বলেন একটু বাড়িতে বসে বসে রাত্রে না এগুলো এবাদত হচ্ছে খড়ের আগুনের মত তাও ও করে চলে উঠলো সাথে সাথে নেমিয়ে গেল পাঁচ মিনিট পরে আগুন খুঁজলে আগুন নেই না আপনার এবাদত হবে আগুন তলাশ করলে পেতে পারেন আছে আবেগে মুসলিম হইলে হবে না জি বিবে মুসলিম হইলে হবে কোরআন আলোকে আপনার বিবেককে কাজে লাগিত অনেক হয়ে গেছে থাক আজকে এখানেই আল্লাহ তালা তিন চারটি হাদিস আছে আগামী সপ্তাহে আমরা শেষ করার চেষ্টা করবাকুম ওসাই